السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الانبئاء والمرسلين نبين محمد وعلى آله واصحابه أجمعين و بعد شمانة داشترون بندو دوريو كاتشه جديد دخانه برشه اما دار ونشتن دیکھ سن شبهي كه شاده شبه چه جانات چه داشترون بندو رحمت الله رحبه رشته كتاب باياه نو آخیدت اهل سنو والجماع ایک رانتو تین এই গ্রন্থটির ধারাবাহিক আলোচনায় তিনি এসেছিলেন তাহিদুল আলোচনায় তিনি বলছিলেন আল্লাহ ব্যতীত আর কোন তাহিদুল কথা কেন বললেন কারণ তাহিদুর রুবিয়া যিনি র আল্লাহকে রহ হিসাবে তাকে অবশ্যই তাহিদুল উলহিয়া মানতে হবে এরপর আমরা গতভাবে আলোচনা শুরু করেছিলাম যে তাহিদুল উলোহাতে প্রথম সমস্যা তৈরি হয়েছিল তাহিদুরতে কখনো সমস্যা ছিল না মানুষের বেশিরভাগ মানুষই বিশেষ করে সামান্য কিছু সংখ্যক লোক ব্যতীত সমস্ত সমস্ত বনিয় মেনে নিত আল্লাহ মনে নেয় এবং নিয়েছে আগেও ভবিষ্যৎ নিবে যে আল্লাহ তালাই তার স্রষ্টা তার রব আর কেউ নয় একমাত্র আল্লাহই তার স্রষ্টা তার রব তার মালিক তার রাজেক তার রিজিকদাতা এবং তাকে জীবন মৃত্যু তিনি দেন আর কেউ দেয় একথা কেউ বলে না মুসলিমেও কিছু লোকে যুগে যোগে এই রবি অস্বীকার করেছিল তার মধ্যে একজন ছিল নমরুদ ইব্রাহিম আল্লাহ আল্লাহ সাল্লাতু সাল্লাম যখন তাকে বলেছিল যে রবিআ ও আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন এবং মৃত্যু দেন নমরুদ বলেছিল আনাহী ও অমিত আমিও জীবন এবং মৃত্যু দেয় তখন ইব্রাহিম আল্লাহ বুঝলেন যে আসলে সে মিথ্যা কথা বলছে সে জীবনে মৃত্যু দেয় না से भा करो कयलो एक जन के मेरे फिलो एक जीवित रख लो मेरे जीवित रख लाइब्रीमाम उठाय तुम दिखे पश्चिम दिखे उठाते बहुत कैफर ओ लोकटर दी बनी आदय मध्य उदाहरण कर रब, रब के अस्वीकार कर দ্বিতীয় যে রবকে অস্বীকার করেছিল সে হচ্ছে ফেরাও সে বলেছিল বলেছিল যে আনা রব্য কুমল আমি তোমাদের বড় রব আর কোন রবা আলমতুল ইন গাই আমি আর কোন ইলি সেটা অহংকার করে বলেছিল আল্লাহ কোরআনকারী বলেছেন ওয়া জাহাদু বিহা জুলমা তারা অস্বীকার করেছিল অন্তর তাদের কিন্তু স্বীকার করছিল যে একজন রব আছেন এটা অন্তর তাদের স্বীকার আছে কিন্তু তারা মুখে অস্বীকার করেছিল অহংকার করে এবং মানুষের সামনে নিজেকে প্রচার করার জন্য গর্ব করে সেটা করেছিল প্রতিষ্ঠার জন্য আমাদের অনেক আগে অনেক আলেমকে দেখা যায় বিশেষ করে যারা আশায়রা এবং মাতুরে রিয়া তাদেরকে দেখা যায় ব্যস্ত হয়ে পড়ে এবং এমন তারা সারা জীবন ব্যয় করেছে এই প্রতিষ্ঠিত জিনিসটাকে প্রতিষ্ঠা করার জন্য যেটা মানুষের অন্তরের প্রতিষ্ঠা আছে যে আল্লাহ তালা একমাত্র সেটা প্রতিষ্ঠা করার জন্য তারা অনেক গ্রন্থ লিখেছে এবং সারা জীবন শেষ করেছে একটা থিওরি আউড়িয়েছে কেউ কেউ বা মান্ত্রিক পড়েছে বা কেউ কেউ দর্শন পড়েছে চেষ্টা করেছে এর মাধ্যমে আল্লাহর অস্তিত্ব প্রতিষ্ঠা করার জন্য অথচ আল্লাহ অস্তিত্ব প্রতিষ্ঠা আল্লাহ তালার রবিয়ত প্রতিষ্ঠা এগুলি মানুষের অন্তরের ভিতরে এমনি প্রমাণিত এগুলি অস্বীকার করে না তাহলে কোন জায়গায় সমস্যা ছিল বনিয়া দামের বনিয়দমের সমস্যা ছিল এক জায়গায় তারা একমাত্র আল্লাহর এবাদত করত না অথবা কেউ কেউ এমন ছিল যে আল্লাহর আবাদত করত সাথে অন্যদের আবাদত করত আবার কেউ কেউ আছে আল্লাহরই করতো না এই ধরনের মানুষগুলো খুব বেশি দেখা যেত মধ্যে আমরা এটা দেখেছি গত পর্বে আলোচনায় যে প্রথম যে সমস্যা তৈরি হয়েছিল তা তৈরি হয়েছিল নু আসালাত ইসলামের কওয়মে যখন তার কাম পাঁচজন আল্লাহর অলির আবাদ শুরু করে দিয়েছিল তার উদ্দেশ্য ছিল এটা যে মা না জুল্ফা এদের আবার এই জন্য যে এরা আমাদেরকে সুপারিশ করে আল্লাহ দিতে এরকম ধরে বা কোন কোনো রাজা বাচ্চাদের ছেলে বাচ্চা বৌ বাচ্চা বা তাদের মাধ্যম ধরে যেতে হয় তেমনি আল্লাহর কাছে যেতে হলো এরকম কারো মাধ্যম ধরে যেতে হবে এইভাবে তারা কিন্তু আল্লাহকে জালেম বানিয়েছে কেন জালেম বানিয়েছে জন্য দুনিয়ার বাচ্চারা কয়েকটি কারণে এই তার তাদের অনুসারীদেরকে দিতে চায় না বা দুনিয়া তাদের প্রজাদেরকে দিতে চায় না একটি কারণ হচ্ছে এটা তারা মনে করে যে দ্বিতীয় থাকলে তো একসময় শেষ হয়ে যাবে আল্লা তালা এই ধরনের আল্লাহ তালা সম্পর্কে এই ধরনের কোনো চিন্তা করা যায় না আল্লাহ তালার ভান্ডার কোন পুরিয়ে যাবে না যতই দেয় তার ভান্ডারের কোনো একটুও কমতি হবে না এটা যেটুকু মানুষ হাদিসে আসে যেভাবে স্লাম বলেছেন যে খেদির আল্লাহ সালাতাম এবং মুসা আলাহিস্লাম নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন তখন একটি একটি পাখি এসে নদী থেকে এক ফোটা পানি পান করে চলে গেল তখন খেদির বললেন যে হেমুসা আমি এবং তুমি এবং সারা তুমি এবং সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর জ্ঞান সমুদ্র থেকে জ্ঞান অর্জন করি তো এতটুকু অর্জন করতে পারবো যতটুকু পানি নিয়েছে পাখি যতটুকু নিয়েছে এতটুকু পানি জ্ঞান অর্জন করতে পারবো তবে আল্লাহ তালা জ্ঞানের আল্লাহ তালার রেজিকের ভান্ডারের কোনো কমতি নেই मानुस क्यों भय्ता मनो दीते राष्ट्रप्रधान मन करना देखा विद्रोह कर बस बहुत सूतरा दिल तद्रोह दिल तीन थको इल्ला क्षेत्र সুনির্দুজুল্লাহ সুলতান যে আসমান জমিনের প্রান্ত দেশ ভেদ করে অন্য কোথাও যেতে চাও যাও দেখি কোথায় যাও শিরগঞ্জ যেতে হলে আমারই আমারই জায়গা সেটা এবং সেখানে গেলো আমারই দলিল লাগবে আমার ক্ষমতা লাগবে তোমার তার আল্লাহ তালার এই আল্লাহ জন্য খাটে না যে আমরা আল্লাহ তালাকে জালেম বাচ্চাদের তুলনা করব। আবার কেউ কেউ অনেক সময় তাদের এমপি মন্ত্রীদের সুপারিশ রাখতে হয় কেন রাখতে হয় যে এরা যদি কোন বিগড়ে যায় তাহলে আমার ক্ষমতার সমস্যা হয়ে যাবে আল্লাহ তালার ক্ষমতার কোন সমস্যা হবে না জুনিয়ার সমস্ত মানুষ যদি কোন তাকোয়াবান হয়ে যা আল্লাহর সমস্ত ক্ষমতা কোনো বেড়ে যাবে না আর সমস্ত যদি ফাজের ফাঁসেক হয়ে যা আল্লাহর ক্ষমতার কোনো কমতি হবে না तो आल्ला क्यों क्या करल्ला सरसरी आहवान करते ना शीरके लिप्त हो विभिन्न माध्यम धरते विभिन्न শিরকের মূল জিনিস এবং এখন পর্যন্ত এবং পরেও কেমত পর্যন্ত যত শির্ক হবে মূল শির্ক এখান থেকে উৎপত্তি হয়েছে পরবর্তীতে অন্য জায়গায় হয়েছে অন্য বেশি জায়গায় নিয়েছে বা অন্য প্রসার লাভ করেছে বেশি কিন্তু মূল শিরিকটা এখান থেকে আসছে যে তারা আল্লা এবাদতের ক্ষেত্রে সেই করেছে কারণ আল্লাহর আবাদতকে তারা অন্য দিয়েছে এবং মনে করেছে এর মাধ্যমে বুঝি তারা আল্লাহর নৈকট্য অর্জন করবে না এটা আসলে সঠিক কাজ হয়নি এটাই ভুলছিল এই জিনিসটা আমরা বোঝা দরকার এজন্য আমরা এই তাহিদুরু উলুহিয়াতে কি কি কখন কিভাবে সমস্যা এসেছে সেটাই আমরা আলোচনা করছিলাম আমরা দেখেছিলাম যে প্রথম সমস্যা তৈরি হয়েছিল যে নুয়া আলহ সালামের সময় তারা পাঁচজন অলির এফাদত করেছে কারণ তারা ছবি তৈরি করে তারপরে তাদের সামনে রেখেছিল আস্তে আস্তে ছবি সামনে এসে তারা মূর্তি ডাকার ধারণ করেছে এই জন্য দেখেন রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাম আলিব নিয় আবিআালকে পাঠিয়েছিলেন বেশ একটা কাজে যে কাজে আলিব না আবহাওয়া পরবর্তীতে আবিল হাইয়াজ আল তার অনুসারীকে পাঠিয়েছিলেন পাঠিয়ে বলেছিলেন যে मासहून उबर देखान दिवे एवं जत मूर्ति समस्त मूर्ति भेगे तुम समान मिटे दिब পুলিশের প্রধান ছিলেন আইজিপি বলতে পারেন যখন আপনার এখন বলেন আপনার যেটা প্রধান তাকে তিনি এই কাজের জন্য পাঠিয়েছিলেন যেহেতু রসুল্লাহ সাহেব এই কাজের জন্য আল্লাহকে পাঠিয়েছেন আল্লাহ তার সেনাপতি পাঠিয়েছেন অর্থ এটা ধারাবাহিক নিয়ম প্রত্যেক राष्ट्रप्रधान प्रत्येक कबर जिस उचू करवर चूनकाम आजकल तो समस्त कबर अलियाल नाम दिए समस्त कब बधाई जान भेजे फेला जान मटर मिसिए दिया গতের উপরে উঁচু না করা এক বিগত বর্ণায় এসেছে সেটা হাদিসে সেটা অনুসারে এক বিগত করা যাবে না বাধাই করা যাবে না এটাই হচ্ছে নিয়ম দ্বিতীয় এই হাদিসে সৈ মুসলিমের হাদিসটি তা আমরা সেটা দেখতে পাই কারণ এটা শির্কের মূল উৎপত্তি সেখানে তৈরি হয়েছিল অনুরূপায় বোখারি মুসলিম হাদিস রসুল্লাহাম তার মৃত্যু সজ্জায় রসুল্লাহ কয়েকটি কথা বলেছিলেন তিনি বলেছেন আল্লাহ এবং নাসারাদের লানত তারা তাদের উপর অভিসম্প করুন তাদেরকে রহমত থেকে দূরে সরিয়ে দিন কেন ইত্তা খাজু কবুরা আমি মাসাহিদ তারা নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে অর্থাৎ সেখানে সিস্দা করে সেখানে তারা এবাদত করে এবারতের জায়গা বানিয়ে নিয়েছে সেখানে করতে হবে করেছে। সেখানে তারা সেখানে কবর গুলি কখনো সেখানে তাদের জন্য ধোঁয়া করার জায়গা অর্থাৎ সেখানে গিয়ে কবর জন্য ধোঁয়া করবেন একটি মানুষ কবর জিয়াতে যাবে এই জন্য যে কবর আখেরাতের কথা স্মরণ হবে দুনিয়া বিমুখ হবে কবর জন্য দোয়া হবে কবর জন্য দোয়া হবে मूल मौलिक भाव कवचवा मरदल मउते रोग थे, थे, थे मुक्ति पानी रोग रो, रो, रो, रो, रो मारा गई रोग अवस्था जखेबल्ला कथा की देखे हाफसा रजा क्या देखे हाफसाते हिजरत कर समय की साधारण मानुष जन रोगग्रस्त था रोग हालका करते चेस्ट कर महतुल चे सें रसुल कठिन अवस्था जो गल्फ करा जाए तक भलोबे बिराट गिर देखे हाफसाते छबी आदि इत्यादि তখন তিনি বলেছেন রসুল্লাহাম তখন এই অবস্থাতেও তিনি সাবধান করলেন তিনি সাবধান করছিলেন রসল্লা সাল্লাহিসাম আশি আল্লাহ বললেন যদি এরকম কিছুর আশঙ্কা না থাকতো রসুলের কবর খোলা ময়দানে হতো খোলা ময়দানে মসজিদ বানানো হয় মসজিদ নিষেধ করা হয়েছে কবর কখনো মসজিদ না হয় এ বিষয়টি রসুল নিশ্চিত করতে চেয়েছেন এই জন্য তিনি তার কবর বাইরে দেওয়া হয়নি তার তিনি যেখানে মারা গেছেন সেখানে তাকে কবর দেওয়া হয়েছে बोझा गलतिया मानसर मन माइंड चले गायजे जुगे जुगे जिन करते आल्ला नबी रसुलहम्मद रसोल्लामीजानी से बुखारिया मुस्लिम हादीसे ان اولائك ان اولائك اذا مات فيم الصالح بنوا على قبره مسجدا ارا એમোন লোক যারা তাদের যখন তাদের যখন কোন ভালো লোক মারা যায় তখন তারা তাদের কবর উপর মসজিদ বানায় বর্তমানে পৃথিবীর নানা সে নানা সে তারা কবরের পাশে মসজিদ বানিয়েছে কবর দিকে নিষেধ করেছেন তিনি বলেছেন যে এরা ওই সমস্ত সম্প্রদায় যারা তাদের মধ্যে ভালো লোক মারা গেলে তাদের কবরের মসজিদ বানিয়েছে এবং সেখানে তাদের সুরত আঁকেছে ছবি এঁকেছে মূর্তি বানিয়েছে উলাই কেয়ামত উদ্দিন আল্লাহর সবচেয়ে নিকৃষ্টতম বান্ধা হচ্ছে সৃষ্টি হচ্ছে এরা তাহলে নিকৃষ্টতম সৃষ্টি হচ্ছে এরা মুশরেক এই জন্য আমাদেরকে এর থেকে দূরে থাকতে হবে এই তাহিদুল প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সুইরাত বা মূর্তি বানানো যাবে না কোন রকমের মোরাল সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে সব রকমের এবং সব রকমের সব রকমের কবর কেন্দ্রিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে কবরে যেই জন্য কেউ যাবে যে কোনো কবর যাবে তাদের জন্য দোয়া করতে এবং কবর জন্য ক্বরবাসীর জন্য দোয়া করতে এবং আখেরাতের কথা স্মরণ করতে হতে এই হচ্ছে কবর যাওয়ার একটা তিনটি উদ্দেশ্য এর বাইরে কবরের আর কোনো কারণ নেই নিজের পাওয়ার কিছু আশা নেই কবর থেকে যে ব্যক্তি কবর থেকে কিছু পাওয়ার আশা করবে সেই শিরিক করলো তাহলে তাহিদুল উলুহিয়া নষ্ট হয়ে গেল এই জন্য তাফিদুল উহিয়া ঠিক রাখতে হলে এই জিনিসটি খুব বেশি গুরুত্বসা দেখতে হবে যে কখনো কবর সংস্কৃতি থেকে কবর সংস্কৃতি দ্বারা প্রভাবিত হওয়া যাবে না কখনো কবর সংস্কৃতি এবং মুরাল সংস্কৃতি বা মূর্তি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে মূর্তি নির্মাণ করা যাবে না মূর্তি নির্মাণ থেকে বিরত থাকতে হবে রসুল্লাহাম তা থেকে নিষেধ করেছেন অন্য হাদিসে এসেছে সহিম রসুল্লাহাম আহ কাবলা মুামসিল মৃত্যুর পাঁচ দিন আগে রসুল্লাহাম বলেছেন ইন্ন কয়ুরাহিম তোমাদের পূর্ববর্তী যারা ছিল অর্থাৎ ইহুদ্দিনেরা তারা কি করত তাদের মধ্যে তো কোন নবী বা কোন ভালো লোক যদি মারা যেত তাদের কবরে মসজিদ বানিয়ে ফেলত আল্লাহির তোমরা কবরগলকে মসজিদ বানিয়ে না কবর কোন জিনিসটার জন্য আসছেন রসুল্লাহ মৃত্যুর সময় পর্যন্ত বারবার স্মরণ করে দিচ্ছেন আমাদেরকে যে আমরা যেন ঠিক রাখি তাহিদুল ঠিক রেখে আমরা যেন আল্লাহ করি শুধু প্রত্যেক নবী মূলত এই তাহিদুল দাওয়াত দিয়েছেন আমরা যদি কোন দেখি যে প্রত্যেক নবী কিভাবে দাওয়াত দিয়েছেন সেটা আমরা দেখতে পাই নুহা আলাহিসাম কিভাবে বলেছেন আল্লাহ বলছেন নু হান আহ্বান নিয়ে তিনি বলেছিলেন আহ্বানটা কি আমার জাতি ওরবুদুল্লাহ একমাত্র আল্লাহর এবাদ করো তোমাদের আল্লাহ বেদিতে আর কোন ইলাহ নেই সুতরাং এবাদের ক্ষেত্রে আল্লাহ করো এটা বলে নাই যে তোমরা আল্লাহর অস্তিত্ব মান आल्लाहर अस्तित्व सब्यस्त करो आल्ला सब्यस्त दस टा भूमिका नहीं आसो भूमिकार फिर एक नतीजा छोरा छोटो छोटो फल आस फल बड़ फल आस तुम्हारे विश्वास करो ये किसें नाई तीन नबीर सरसिन्े तुम्हारा मानव क्या आल्ला तुम्हारे सृष्टि कर स्वाभाविक जिस फेत्री जिनसा नहीं बाढ़ाई ना तब तुम्हारा जो करच মানুষ আল্লাহ আল্লাহ আবাদ করো আর আবাদ করো না এই জায়গায় অনুপাত সমস্ত নবী এক ছিলেন সমস্ত নবী এই দাবাতি দিয়েছেন নুআসালাম এই দাবাত দিয়েছেন আমরা যেটা একটু আগে জানলাম তিনি বলেছেন আরাফের পঁয়ম্বর আয়তাল হুদ এই দাবাতে দিয়েছেন গাই আল্লাহ রে আবাদ করোন ইলাহ নেই এই দাওয়াত দিয়েছেন তিনি বলেছেন ওরবুদুল্লাহামা আলু মিন ইলাহিনা আরাফের তিয়ত্তর নম্বর আয়তে আল্লাহ তা বলেছেন শোয়েব আলাহাতাম তিনিও তার কমকে এ দাওয়াত দিয়েছেন ওরবুদ্দুল্লাহামা আকুম মিন ইলাহিন গাই সুরা আরাফের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন ব্যাপকভাবে আল্লাহ তালা কোরআন একাডেমি দুই জায়গায় উল্লেখ করে দিয়েছেন যে প্রত্যেক নবী এই দাবিটা দিয়েছেন এই দাবাতটা দিয়েছেন প্রত্যেক নবীর এই দাবাত কেমন ছিল সুরা নাহলের ছত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ওলাকাত বায়সনা ফিকুল সুরান আনির বুদুল্লাহ ওই তেনবুদ অবশ্যই অবশ্যই আল্লাহকার যারা আল্লাহ বিরোধী শক্তি আল্লাহর যে কোন খাসায়ের দাবি দেয় আল্লাহর বৈশিষ্ট্যের দাবিদার আল্লাহ তালার কোন কর্মের দাবিদার আল্লাহ তালার কোন গুণের দাবি যারা দাবি যারা করে আল্লাহ তালার কোন নামের দাবি যারা করে সবাই তাগুদ এই তাগুদকে অস্বীকার করার জন্য আয়ত্ত ঘোষণা করেছেন অনুরূপে সুরা আম্বিয়ার পঁচিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন আর আমি এমন কোন রসুল প্রেরণ করিনি আপনার পূর্বে इलाम्र सत्यार इला हक इला, इला एकम्रबदत एक एक करो कारो अबाद करो ना तो प्रत्येक नबी एवं रसुलर दाबी एट একমাত্র আল্লাহরই আবাদত করতে হবে আর কারো আবাদত করা যাবে না এটাই তাদের দাবি ছিল এটাই তার দাওয়াত ছিল এই জন্য রসুল্লাহাম বলেছেন উমর তান উকাতালাহমদ রাসুল্লাহ আমি আমাকে আল্লাহ তালা আমাকে এই নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন যে আমি যেন এই মানুষকে মানুষের সাথে যুদ্ধ করে যতক্ষণ না তারা সাক্ষীটা দিবে সেটা কি তারা সাক্ষী দেয় কোন ইহা নেই সত্যিকার ইলা আল্লাহ তালা তার করতে হবে ওয়ার নাহমদ রসুল্লাহ আল্লাহ রাসুল এই দাবি নিয়ে যুগে যুগে রসুল যেমন যেমন আসছে আল্লাহ দাবি সাল্লামকে এই দাবি নিয়ে পাঠানো হয়েছে এবং দাবি প্রতিষ্ঠা করার জন্য তাকে যুদ্ধ করার পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে এবং রুসল্লাহ সাল্লাসলাম যত যুদ্ধ করেছেন সে সব এই যুদ্ধ এই দাবিটা প্রতিষ্ঠা করার জন্য এই কথাটি মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য একমাত্র আল্লাহর এ বাদ হবে আর কারো বাদ করা যাবে না তাহলে বোঝা গেল যে এটাই হচ্ছে মূল দাবি মূল কাজ একজন দাহির কাজ একজন কাজ কাজ একজন আলেমের কাজ সাধারণ মানুষের কাজ একজন মোয়াহেদের কাজ যে এই তাবিটা প্রতিষ্ঠা করবে তাহিদুল রোহিয়া প্রতিষ্ঠা করবে এটা হচ্ছে মূল কথা আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তহী দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত